أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات প্রসিদ্ধ সাধারণ মুসলমানের জন্য অনেকেই এই সুরা মুখস্ত করে বা পর্যন্ত মুখস্থ করে সম্মিলনে জলসায় মাহফিলে পাঠ করে থাকে তার এটি কি কারণ হতে পারে আমি আল্লাহ রসুন সাল্লি ইসলামকে ইশার সালাতে ও তিন ও জৈতুন পাঠ করতে দেখলাম তার থেকে শুনলাম সুরত উদ্দিন নবী করিম সাল্লা ঈশার সালাতে পাঠ করেছিলেন বলছেন এত সুন্দরভাবে পাঠ করেছিলেন নবী করিম সাল্লাহ ইসলামের আওয়াজের মতো এত সুন্দর আওয়াজ আমি আর কারো কারো মুখে শুনিনি তার পাঠ এত সুন্দর কারণ তিলাবতো সুন্দর হবেই কারণ তাকে রবুল আলমীন সরাসরি এই কালামের জন্য চয়ন করেছেন জন্য পাঠ করা এটা হচ্ছে একটি সুরা বলছেন لقد خَلَقَُ الإِن سَانَفِي أَحسَنِ تَقُوم صَُّ رَدَدنَاهُ أَسْفَلَ سَافِرين إِلاا الَّذينَ آمَنُوا وَعَامِ الصَّالِحاتِ فَلَهُم فَلَهُم أَجَعٌُ غيُ مَمْنُون فمَا يُكَذذبُكَ بعدعُ بِالدينين. যত সুন্দর করে পড়বেন ততই মজা লাগে অন্যদিকে আপনার আওয়াজ যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ কিন্তু আসল জিনিস আওয়াজ সুন্দর না আসল জিনিস হচ্ছে পড়ার জন্য সুন্দর হয় তাজীবিত হয় কোন জায়গায় মদ হবে সেখানে যেন মধ হয় কোন জায়গায় গুন্যা হয় সেখানে যদি গুননা হয় কোন জায়গায় মদ হবে না সেখানে মদ যেন না হয় কিন্তু এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তা হচ্ছে মদের দিকে খেয়াল করা তাই অনেকেই আমাদের দায়ীদের মধ্যে এরকম রয়েছেন যাদের পড়া শুদ্ধ না তাই আমি বলি আমাদের সকলকেই শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করা উচিত আপনি বড় হয়ে এঁকেছেন বড় হয়েও পড়তে পারেন কোরআন শুদ্ধ করুন সবারই উচিত রব আলিন বলেছেন সাথে পড়ো মখরাজ নিয়মতান্ত্রিক যেভাবে আক্ষরিক উচ্চারণ যেরকম বের করতে হয় সেরকম বের করে পড়ো এর সাথে সাথে যদি মদ হয় আলহামদুলিল্লাহ মদ জরুরি কোনো কোনো জায়গায় জরুরি হয় মদ আছে মদ না করলে সেদিকে আল্লাহ রব আলেমিন এই সুরায় বলছেন সহজ আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই সুরার অনুবাদ আপনারা সবাই শিখতে পারেন ইনশা আল্লাহ তিন জৈতুন আমরা জানি তিন ফল আছে একটা জৈতুন আছে না আপনারা সৌদিতে এসছেন হয়তো বাংলাদেশে আমরা বলল খালে আমি আমার কথা বলছি তিন জৈতুন আমি দেখি নি হয়তো খাইনি ঠিক না ভাই কিন্তু এখনও আলহামদুলিল্লাহ বাংলাদেশেও পাওয়া যায় ভালোই পাওয়া যায় তাই তিন জৈতুন এখানে এসছেন মার্কেটে যান মন চাইছে তিন খাবেন তিন পাবেন অনেক সময় একজন তরুতে যাও পাওয়া যায় এই জায়গায় প্রণে যায় এমনিভাবে শুকনোটাও পাওয়া যায় আর জৈতুন তো আপনারা দেখছেন ডিব্বা ডিব্বা একদম ফুকুল করে ভরা আছে কিনা বন্দামার্কেট অমুক জায়গায় যান মাসা আল্লাহ এটি একটা নিয়ামত আল্লার পক্ষ থেকে বলি আলহামদুলিল্লাহ তিন জৈতুন তিন একটা ফল আর জৈতুন একটা ফল বাংলায় অনুবাদ করে লাভটাকে যেরকম আছে ওইটুকু আমি রেখে দিই যদি তুমি পাও আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেশে এই তিন ফল যেরকম এখানকার জৈতুন ফল এরকম হয় না হয়তো এর আকৃত কিছু পাওয়া যায় কিন্তু সাধারণত আমরা আর জৈতুন বলেছেন তিন তিন আর জৈতুনের কথা উপকারী ফল বিশেষ করে জৈতুন সম্পর্কে আল্লাহ রসুন সোল্লা বলেছেন তার তেল ব্যবহার করবার কারণ এটা হচ্ছে একটা বরকতপূর্ণ বা বরকতময় গাছের ফল সুবাহ ওয়াতিন এরপরে সিনাই পাহাড়ের কোষণ তোর সিনাই পাহাড়ের সিনাই পাহাড় সিনাই পাহাড়ের সিনাই পাহাড় বলতে ওই পাহাড় যে পাহাড়ে কারণ এই পাহাড় ওই সিনার পাহাড় হচ্ছে ওই পাহাড় যে পাহাড়ের আশপাশে রবুল আলমিন মুস আলী ইসলামের উপর ওহি করেছিলেন এছাড়া তিনের জাইতুন তিনের জৈতুন ভালো ফল ওইটা বেশিরভাগ হয়ে থাকে বেতুল মকদেশ এলাকায় তাই বেতুল মকদিস তিন জৈতুন বলে কোন মুফাসির বলেছেন উদ্দেশ্য কিন্তু আমরা সেরকম না গেলে আমরা বলো তিনের একটা ইজ্জত আছে আল্লাহ খাবার ভালো খাবার উপকারী খাবার এটা আগে আরবে কদর ছিল বেশি তাই রব আলমী এই জিনিসের কসম খেয়েছেন আল্লাহ তার সৃষ্টির কসম খায় কিন্তু মানুষের জন্য কোন সৃষ্টির কসম খাওয়া যা ইজ না মানুষ كسيم خبئك متروك عرم بلن؟ الله الله شكرا لكسيم خبنا رب العالمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يقشاها والسماء وما بناها والأرض وما طحاها بلتن شرجر كسم خيتن چندر كسم خيتن أسمار الكسم خيتن راتر كسم خيتن دينر كسم خيتن زميلر كسم خيتن এটা হচ্ছে আল্লাহ আল্লাহর উপর কেউ বিধান জারি করে না আল্লাহ আমাদের উপর বিধান জারি করেছেন আল্লাহর ইচ্ছা আমরা বলবো আল্লাহ কেন কুসুম হয় হ্যাঁ তবে আল্লাহ কেন কুসুম হন এর উত্তর আছে আল্লাহ এই জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য দেখলেন দিন কত বড় সৃষ্টি রাত কত বড় সৃষ্টি সূর্য কত বড় সৃষ্টি চন্দ্র কত বড় সৃষ্টি সব হচ্ছে সৃষ্টি বড় বড় জিনিসের প্রসঙ্গে তার মূল্য তার গুরুত্ব আমাদের সামনে পেশ করছেন রবীন্দ্র এছাড়া পরবর্তীতে যে জিনিস সম্পর্কে বলবেন তার গুরুত্ব বুঝাবার জন্য এই নিরাপদ শহরের কসম রৈতের কসম খেলেন সিনাই পাহাড়ের কোসম খেলেন আর এরপরে আরো ইজ্জতওয়ালা যে স্থান যে ঘর ওই স্থানের কসম খেয়েছেন মানে মানুষের কল্যাণত্বের সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর নির্মিত হয় তা কোন জায়গায় অবস্থিত বলেন তো বলছেন আর এই যে সাহাবুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় স্থান হচ্ছে ওই মক্কায়কা সুবহান সাধারণত আর এটা কেন হবে না আল্লাহ রসুন যেভাবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ পৃথিবীতে আপনি যেখানেই থাকবেন যে মসজিদেই দাঁড়াবেন সলাত আদায় করার জন্য অথবা মসজিদ ছাড়া যে যেকোনো জায়গায় আপনি দাঁড়ালেন সলাতে দায় করার জন্য আপনাকে মুখ ফিরাতে হবে কোন ঘরের দিকে বলেন তাহলে ওইটা হচ্ছে আসল ওই ঘর কি আসল ওইটা হচ্ছেবিন্দু হচ্ছে ওই ঘর এই রব্বুল আলমিন এই ঘরের বা এই শহরের প্রসম হয়েছেন দিকে এই শহরকে আমিন বলা হয় কেন কারণ এই শহরে যেরকম ওই বর্বর যুগে মুশরিকিনা পর্যন্ত এই ঘরের ইজ্জত দিত বাইরে একটা মানুষ মনে একটা সন্ত্রাসী আরেকজনকে হত্যা করে চলে এসছে লোকজন পেত ওকে পেয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে তারা কোন রকম কিছু করতো না কেন সে আল্লাহ এই হলো আল্লাহ বলেছেন ওরা কি দেখে না আমি এই হারমকে আমিন বানিয়েছি নিরাপদ বানিয়েছি অথচ ওই তহাত্তফুল হাওয় এই ঘরের এই হারমের এলাকা ছাড়া তাদের আশপাশেই লোকজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা সুন্দর অবস্থায় ভালো অবস্থায় শান্তির জীবনে তারা শান্তি শান্তভাবে তারা জীবন জীবনযাপন করতে পারেছে কেন পারলো। এই হরম কারণে কাবা কাফের কারণে এই কাবার ইজ্জত আমরা তো অনেক বেশি এখানে রব আল তাই ওহাদ আমিন বলে এই নিরাপদ শহরের কসম খাচ্ছেন আচ্ছা কসম খেয়ে কি বলছেন সামনে দেখুন আমরা যে মানুষ মানুষের ইজ্জত বলছেন নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি সর্বোত্তম ঘটন আহসান মানে কি বলেন তো সর্বোত্তম কিনা আর তক মানে সাজ গঠন আকৃতি স্ট্রাকচার সর্বোত্তম স্ট্রাকচারে সর্বোত্তম কাঠামো কাঠামোতে রবীন্দ্র মানুষকে সৃষ্টি করেছে। এর দ্বারা বোঝা গেল যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম ঘটনাকৃতি কার বলেন মাশাল আল্লাহ তাই তোমার ইজ্জত যেরকম তুমি ইজ্জত তুমি যেরকম পেয়েছো সেরকম যদি ইজ্জতকে লক করেকে তুমি চলতে পারো তাহলে তোমার ইজ্জত হবে সবার উপরে আর যদি তুমি গড়বড় হয়ে যাও তাহলে তোমার ইজ্জত কিন্তু একদম নিচে চলে যাবে এ কারণে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ পাক তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তাদেরকে পাক করবেন না তাদের দিকে দৃষ্টি ফেলবেন না বরং তাদেরকে ভীষণ শাস্তি দিবেন বেদনাদায়ক শাস্তি এই তিন ব্যক্তি কারা একজন হলেন মালিকুন খেতাব বাদশাহ রাজা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কিন্তু মিথ্যা পর বাদশাহ যদি হয় তো সে তো সবচেয়ে বড় পাওয়ারফুল রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তাকে মিথ্যা বলার কি প্রয়োজন তার ইজ্জত আল্লাহ দিয়েছে তাই না কিন্তু সে যখন নিজের ইজ্জত হানি করে তখন আর কি করা যাবে এবারে সে যদি মিথ্যা বলে তাহলে তার শাস্তিটাও হবে ওই রকম এই মালিকের সাথে এই রাজা এই প্রধানমন্ত্রী আর এই প্রেসিডেন্ট সাথে রব আলমীর কি মত্যের দিন কথা বলবেন না তাদেরকে পাক করবে না বরং তাদেরকে বেদনা শাস্তি দিবে এই তিন ব্যক্তির মধ্যে প্রধানত কারা মালিক তোমার ইজ্জত বেশি কিন্তু তুমি কি করেছ তোমার ইজদ নিজেই নষ্ট করে একটা প্রতিষ্ঠানের প্রধান থাকেন ওই হিসাবে আপনার গ্রহণের মাত্রা হবে সাধারণ লোক মিথ্যা বলে একটা একটা আপনি মনে করেন ডিসি এসবি অথবা চেয়ারম্যান অথবা জেলার উপজেলা চেয়ারম্যান অথবা ডিস্ট্রিক্ট লেভেলের চেয়ারম্যান এরকম বিভিন্ন জায়গায় যেরকম আছে অথবা মুখ্যমন্ত্রী ইত্যাদি আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার গুণাহের মাত্রাও এরকম বেশি হবে তাই আল্লাহ বলেছে তোমার ইজ্জত বেশি আহসানি সবচেয়ে সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি বা সর্বোত্তম আকৃতি আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের ইজ্জত্রিয়া তাই আমরা এখানে যারা আছি আমরা সবাই তো আল্লাহ মানুষ তাই না বলি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে চাই কালো হোক চাই গোড়া হোক ফর্সা হোক যে যে অবস্থা নিয়ে আছে যেরকমই আছে আল্লাহর বাণী মোতাবেক আমাদের সকলের আকৃতি করেছেন আর আমরা হচ্ছে ওই আদমের সন্তান মাশালান তাকে সৃষ্টি করলেন সেভাবে যদি চলে তাহলে সে সর্বতুমি থাকে আর যদি গড়বড় করে বলছেন তারপর ওকে আমি ফেলে দেই ফিরিয়ে দেই না আসফল সাহা সবার নিম্নে নিম্নগামী যারা আছে ওদেরও নিম্নে তার ইজ্জত ছিল উপরে কিন্তু সে যদি নিয়মতান্ত্রিক না চলে আল্লাহর উপর ইমান না আনে রসুলিম সহ উপর ইমান না নেয় আল্লাহর কিতাবের উপর ইমান না নে রসুলদের উপর ইমান না আনে ফেরেসদাদের উপর ইমান না আনে আখরাতের দিনের উপর ইমান না আনে ভালো মন্দত্ব উপর ইমান না আনে তাহলে তার অবস্থা কি হয় সবার যায় গাদা থেকেও সবার আরও খারাপ হয়ে যায় বলি নাহিদিন এইগুলো একটি ব্যাখ্যা হাফিজ কেতির রহমতুল্লাহ এটাই বলেছেন তিনি বলেছেন তারপরে আমি তাকে মাশাল কিন্তু পরবর্তীতে যখন সে বয়স্ক হয়ে যায় তখন সার চাল চলন আচার আচরণ মানুষের সাথে ব্যবহার একদম পাল্টে যায় দেখেছেন মানুষ যখন মানুষ বেশ বয়স্ক হয়ে যায় দেখবেন কীরকমভাবে অবস্থা কিন্তু এটা খুব কম সংখ্যক লোকই ভালো থাকে বেশ বয়স্ক হয়ে গেলে দেখবেন মিজাজ হয়ে যায় উল্টা সে বলবে আমি যাবলে তাই এক দুই মিজাজ হয়ে যায় আছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা আমি উদাহরণ দেবো না উদাহরণ দিলে তো লম্বা হয়ে যায় আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বেশ বয়স্ক মুশকিল কারও কথা শুনবে না এই জন্য আহমেদ আল্লাহ আমি জীবনে পদর্পণ করা থেকে অকর্মণ্য জীবনে। রাজির উমর আমরা রাজির বলে অনেকে দেখবেন কোন জায়গায় মানুষ গালি দে বলে একদম অকর্মা আর কোন কাজ নেই তার তর্জমা বাংলায় এরকমই করেন তারা বলেন অকর্মণ্য জীবনে ওই ইংরেজি তর্জমা দেখেছি তার মানে হচ্ছে অকর্মণ্য জীবন তাহলে এটা এই অংশের দুটি তফসিল একটি হলো মানুষ আল্লাহ নাফর করেছে যার ফলে একদম নিচে চলে গেছে আর আরেকটা হলো মানুষের যদি বয়স বেশি হয়ে যায় তাহলে সে তার নিজের আকার আচার আচরণ ধরে রাখতে পারে না পরে কি হয়ে যায় তার আচার আচরণ একদম পাল্টে যায় যেভাবে আল্লাহ রায় বলেছেন ওমেন হালক যাকে আমি দীর্ঘ জীবন দান করি তোমরা কি দেখো না তার সৃষ্টিগত দিক দিয়ে আমি তাকে পাল্টে দিই সবাই হান আল্লাহ একদম পাল্টে যায় এরপরে আল্লাহ বলেন যারা ইমান এনেছে নে কাম করেছে তাদের জন্য রয়েছে আজর মামনুন সাধারণত মামনু তর্জমা তারা আরবিরা করেন মানে তাদের জন্য অসীম স্বভাব রয়েছে যারা তাদের মূল স্ট্রাকচার ধরে রাখবে তাই এই দ্বারা কি বুঝা যায় মূল স্ট্রাকচার বলে কোনটা যদি তোমার ইমান ঠিক থাকে আমল ঠিক থাকে আল্লাহ আল্লাহর রসুন সাল্লাহরী ক্ষমতা তুমি চলো আল্লাহর বিধান মেনে চলো নবী করিম সোহা আয় তাহলে কি হবে তোমার ইজ্জত যেভাবে আল্লাহ উল্লেখ করেছে সেরকমই থাকবে আর যদি তুমি তোমার কর্মজীবন তুমি জীবন বিধান নিয়মতান্ত্রিক না মানো আল্লাহর এই অবস্থায় তোমার স্তর একদম সর্বনিম্ন স্তরে পৌঁছে যায় আল্লাহ বলছে তবে যারা নেকামল করে ইমানে আসল জিনিস ইমান ইমান নাই নেকামল কবুল হবে আপনি বলবেন না কি বলেন অমুক্ত এরকম জনসেবক বলার মত না এইসব আল্লাহর কাছে কবুল হবে না আপনাদের বিশ্বাস যেত ইমান আছে এক রকটা টাকা একটা পয়সা একটা খেজুর আল্লাহর পথে ব্যয় করুন এইটা আল্লাহর দরবারে কবুল হবে যেভাবে আপনার শুনেছেন হাজি সহিম মুসলিমে আল্লাহ রসুন সোল্লা আসাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তি একটা খেজুর আল্লাহর প্রতি ব্য করে একটা খেজুর খালিশ অবশ্য নিয়ত খালিস হতে হবে ওইটা রব্বল আলমিন তার ডান নিয়ে যান সুবাহান আল্লাহ আর ওটা কি করেন ওইটাকে লালন পালন করেন থাকেন করিমসাল আসলাম বলেন তোমাদের একজন যেভাবে ওই ঘুরার বাচ্চা লালন পালন করে ওই রকম করেন এমনকি কেয়ামতের দিন সে যখন উঠবে তখন দেখবে এটা পাহাড় পরিমাণ হয়ে তার সামনে দাঁড়িয়েছে কেয়ামতের দিন তাহলে কি বোঝা গেল আসল জিনিস কি ইমান ইমান না আপনি যতই আমল করবেন এটা আল্লাহ দরবারে কবুল হবে না নতুন এত মিথ্যা বলছে কিন্তু সুরাকে ছেড়ে আরেকজন এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন ভুল না হয় সুরাত যখন পড়বেন তখন এখানে স্টপ নিয়ম মতো পড়বেন দেখেন যদি মানুষ করে। তাহলে তারা অসীম সো একটি হাদিসে চালাস বলেছেন তাহলে সে ভালো অবস্থায় থেকে যেভাবে আমল করেছে বাড়িতে থাকা অবস্থায় যেরকম নেক আমল করত। সফরে যাওয়ার পরেও রবুলা আলমিন যেভাবে বাড়িতে থাকা অবস্থায় নেতো ওই সব তাকে আল্লাপ দান করবেন যেমন ওটাই তার জারি আছে আচ্ছা আপনি অসুস্থ হয়ে গেছেন চলতে পারছেন না ফিরতে পারছেন না গড়ে নোমাজ পড়েন এরকম হয়ে গে আমাদের মধ্যে জানদেরই হয়ে যায় তার একটা জিন্দা প্রমাণ যেমন এমন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হসপিটাল জাম গিয়ে দেখুন মাসের পর মাস মাসের পর মাস কোন কোনো কোনো লোককে আমি দেখছি বৎসরকে বৎসর ওখানে পড়া আছে সুফহানুল্লাহ এরকম আছে কিনা আপনারা যারা হসপিটালে কাজ করেন আপনারা বর্তমানে আপনারা এই আমি মিথ্যা বললাম না সাক্ষী সত্য বললাম বলেন তো যারা হসপিটালে কাজ করবো তোমরাই পড়ো সুফহানুল্লাহ এই জন্য মাঝে ওখানে যাবেন গিয়ে দেখবেন দেখাশোনা করবেন রুগীকে এতে কি হবে আপনার ইমান তা যা হবে আপনি দেখবেন হায় রে হাই এই রোগটি এই রোগাক্রান্ত ব্যক্তি আগে কত ভালো ছিল আমার থেকে ভালো ছিল হ্যাঁ কত সুস্থ ছিল কত ভালো ছিল দেখতেও সুন্দর আমার মধ্যে গড়বড় আছে কিন্তু তার মধ্যে হ্যাঁ কিন্তু এখন ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে আক্রান্ত হয়ে কিনা হয়েছে। এতে আপনার মনে আসবে নিয়ামতের প্রতি কদর তাই মাঝে মধ্যে হসপিটাল যাবেন বুঝলেন আর কোন ভাই যাবে কোন দিকে যাবে আরেকটা হচ্ছে ওই কবর কবর দিকে। কবরস্থান কিন্তু তো কেউ যায় না ওনার কবরস্থানে শুধু দর শুনে কবরস্থানে যাওয়া নেই সৌদিতে এসেছি শুধু পয়সাই কামাই করবো কবরস্থান নাই কবরস্থান কোন জায়গায় বাংলাদেশ তাই না কি আপনি কি জানেন আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া বা ফেরে যেতে পারবেন কেউ জানে কেউ বলতে পারেন নিশ্চিত আমি যাবই আপনি বলছেন এই তো টিকিট সব হয়ে গেছে কলিকাতার পাশে একটু করি দিই একটু খেয়াল করো টিকিট সব হয়ে গেছে পরশু দুটো আমার ফ্লাইট সব রেডি দুটোই ফ্লাইট রেডি হমতাজ আল্লাহ লিখেছে তুমি যাবে না দুটোই ফ্লাইট হলে কি হবে যাবে না এরকম হয় কিনা সুবাহান আল্লাহ এরকম উলুক তো আমি জানি বিমানে উঠে গেছে আলগিম এয়ারপোর্ট বিমান মজুদ স্বামী স্ত্রী যাচ্ছে উপরে গেছে একজন ওখানে মারা গেছে বলেন সুবাহ বিমানে উঠে গেছে টিকিট বিয়ে সৌ ওকে বোর্ডিং কার্ড নিয়ে আদা নাতুল কমান রবাহ আলমিনের হুকুম হয়ে গেছে লিখে রেখেছেন ওই জায়গায় তাই সব প্রস্তুত মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া উচিত জিয়ারত করা উচিত জিয়ারাতিল তু কুমান মৃত্যুর কথা স্মরণ হবে আমাদের হেফাজত করো না আপনি নিজে কোরআন শিখলেন আরেকজন কিছু শিখান থাকবে কিনা আমরা কৃপণতা যেন না করি নিজে কোরআন শিখি আরেকজনকে শিখাবো নামাজের তরিকা নিজে শিখি আরেকজনকে না তো আমি কি কৃপণতা করবো শিখাবেন না লজ্জা হচ্ছে সেন্টারে নিয়ে আসুন এখানে আলহামদুল্লাহ শিক্ষা কেন্দ্র ওখানে আমরা যাই একটু শিখি সময়টা কাজে লাগাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও এরপর আল্লাহ কি বলছেন এত হে মানুষ এর পরেও তোমাকে কোন জিনিস দিনের ব্যাপারে দিনকে অস্বীকৃতি জানাবার জন্য তোমাকে কোন বস্তু উৎসাহিত প্রদান করে বা উৎসাহিত করে উৎসাহ প্রদান করে তুমি বুঝতে পেরেছো আমি আসলাম দুনিয়াতে থাকবো না আমরা জানি না কেউ থাকবে তাহলে অবশ্যই একরুল আলমিন আছেন আসলাম আর গেলাম এরকম যদি হয় তাহলে আমার মাঝে আর পায়খানার ক্রীড়ার মধ্যে পার্থক্য কোনো পার্থক্য আছে একটু বুঝি এই যেসব নাস্তিক বুঝে না এদেরকে আল্লাহ গুমরা করে দিয়েছেন অন্যদিকে দেখা যায় অনেক নাস্তিক ইসলামও খবর করে বলি আলহামদুলিল্লাহ তাই খবরদার নাস্তিক কবাদ চর্চা করবেন না দূরে থাকবেন ওরা কিন্তু যারা এই বড় বড় নাস্তিক একটু অশান্তিতে নাই অশান্তির জীবন তারা যাপন করছে আর মুসলমান যারা ইমানদার যারা যতই খারাপ অবস্থানে থাকুক তবুও তারা শান্তির যাপন করছে বলি আলহামদুলিল্লাহ যতই আমি বিপদ আপ্রান্ত হয় আমি রুজু করি কার দিকে বলেন আল্লাহর দিকে যখন আল্লাহর দিকে রুজু করি তখন আমার বিপদটা অনেক চলে যায় যাই কিনা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও বলেন কিনা আল্লাহ তুমি আমার এই অবস্থা কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতি তুমি দূর দূর করে দাও দেখবেন নমাজ পড়েন যান কত শান্তি যে শান্তি পায় তার মধ্যে যদি সালাত আদায় করে যদি না পায় তাহলে তার মধ্যে কারণ রসুন সাল্লা বলতেন বিলাল তুমি আদান দাও আর আমাকে আমাদেরকে সালাতের মাধ্যমে তুমি সান্ত্বনা দাও সুহান শান্তি দাও নামাজ পড়লে মুসলমান শান্তি পায় আর হামলো আর কি আল্লাহর আল্লাহর আলমিন এরপর কিরকম ইনসান তুমি দিনকে অস্বীকার করো কিরকম দিনকে অস্বীকার করো এ সব বুঝো আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে তুমি এসেছ মায়ের পেট থেকে বেরো হয়ে কিছুই জানতে না তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো কি বলেন আমরা কিছু জানতাম মায়ের পেট থেকে বের হয়েছি আল্লাহ বলে কেউ কিছু জানে না এর কি বোঝা যায় ওই যারা বলে আব্দুল কাদেরানি মায়ের পেট থেকে বছর পর যখন জিবরিল আলী ইসলাম আসলেন আপনারা সেদিন শুনেন ইসলাম বললেন এ করা আল্লাহ রসুন ইসলাম বললেন আমি কি পড়বো শুনিনি আল্লাহ এখানে তোমরা কিছুই জানতে না যখন মায়ের পেট থেকে বের হলে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদের কে অন্তর দিয়েছে কেন দিলে কেন দিল্লা আল্লাহ করুন যেন তোমরা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করো তাই আমরা বলি আলহামদুলিল্লাহ কে আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলো কে আমাদেরকে কান দিল চুখ দিল কে আমাদেরকে দিল দিল কে আমাদেরকে হাত পা দিলো কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন হাতের জায়গায় হাত রেখেছেন পায়ের জায়গায় পা রেখেছেন প্রত্যেকটা অঙ্গ চুকের জায়গায় চুক রেখেছেন কানের জায়গায় কান রেখেছেন নাকের জায়গায় নাক রেখেছেন যদি চুক এদিকে না হয় এদিকে হতো কি অবস্থা হতো পরেও তুমি বুঝতে পারো না দিনকে তুমি অস্বীকার করতো করো অর্থাৎ আর অন্য দিন কোনটা আফরি মানো না তাই আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহরের কত্তবাদ মানি বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বিশ্বাস করি ছয় বৃত্তি আগে বিশ্বাস করি পাঁচ বৃত্তি বিশ্বাস করি এবং তারপর আল্লাহ বলেন আল্লাহ কি নন আল্লাহ কি সৎ বিচারক নন আল্লাহ কি চারক নন আল্লাহর মতো ন্যায় পাক সিস্টেম দিয়েছেন তাই তুমি যদি নিয়মতান্ত্রিক বিচার করো তাহলে তুমি কালকে আমাদের জান্নাত পাবে আর যদি গড়বড় করো তাহলে যাবি কোথায় তুমি জানান না বিচারপতি কয়ে প্রকার তিন প্রকার এক প্রকার জাহ্নতি আর দুই প্রকার জাহান্ন যেসব বিচারপতি টাকা পেয়ে বেশি টাকা পেয়ে হক কে হক বলে আল্লাহন হয়ে দিচ্ছে ভেবে চিনতে পারছে না কি করবো কি না আমি বলি দুনিয়ার চাপ বড় না আখেরাতের চাপ বড় তুমি চাকরি ছেড়ে দিতে পারো কিন্তু হক কে না হক করতে পারো না হককে হক করতে পারো না আল্লাহ হচ্ছেন আল্লাহ কি সর্বোত্তম বিচারপতি নন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক নন আমরা বলি অবশ্যই আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আল্লাহর যাবতীয় মেনে চলি এই সুরার সুরতুদ্দিনের সংক্ষিপ্ত তফসির করে এখানেই আজকে শেষ করলাম আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে মাফ কর আমাদের মা বাবাদের মাকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ বক্স সদাত জমাতের সাথে আদায় করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে শিরিখ থেকে মুক্ত থাকার তৌফিক দাও বেদাত বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের থেকে যারা এখনো বুঝে আসেনি এখনো হয়তো সিরকে লিপ্ত আছে আল্লাহ এদেরকে তুমি হৃদায়ত দাও হক বুঝার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হেদাল কামাই করার তৌফিক দাও আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের জানে বরকত দাও আল্লাহ আল্লাহ